আবু মুসাহ রদয়লা তালান্ন হতে বর্ণিত নাবি সাল্লা সাল্লাম বলেন মুসলিম ইহুদি ও নাসরাদের উদাহরণ হল এমন এক ব্যক্তি একদল লোককে নিয়োগ করল তারা তার জন্য রাত পর্যন্ত কাজ করবে কিন্তু অর্ধ দিবস পর্যন্ত কাজ করার পর তারা বলল আপনার পারিশ্রমিকের আমাদের কোনো প্রয়োজন নাই সেই ব্যক্তি অন্য আরেক দল লোককে কাজে নিয়োগ করল এবং বলল তোমরা দিনের বাকি অংশ কাজ করো তোমরা আমার নির্ধারিত পারিশ্রমিক পাবে তারা কাজ করতে শুরু করল যখন আসরের সালাতের সময় হলো তখন তারা বলল আমরা যা করেছি তা আপনার জন্য রেখে গেলাম অতপর সে ব্যক্তি আরেক এক দল লোককে কাজে নিয়োগ করল তারা সূর্যাস্ত পর্যন্ত দিনের বাকি অংশে কাজ করল এবং সে দু দলের পূর্ণ পারিশ্রমিক অর্জন করলো।